নতুন বছরে নতুন চমক মেচি এইট পয়েন্ট থ্রি নিবেদন দ্বীপের চোখে কলকাতা চোখ দুটো বন্ধ করুন তো করেছেন গুড এবার আমি আপনাকে একটা কথা বলবো। আর আপনি আমায় বলবেন চোখের সামনে কি ছবি ভেসে উঠছে রেডি ওকে কলকাতা কি দেখতে পাচ্ছেন রাস্তা জ্যাম নিজের বাড়ির গলিটা তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু বাঙালির শহরের সবথেকে পপুলার আইকন ইংরেজদের বানানো এটা কেমন হলো। তবে সত্যি কি ইংরেজদের বানানো একশো বছর পিছিয়ে গিয়ে দেখা যায় উনিশশো এক বাইশে জানুয়ারি ইংল্যান্ডের কনকনে ঠান্ডায় আই লভ হোয়াইটের অসবর্ন হাউসে একাশি বছর বয়সে মারা গেলেন কুইন ভিক্টোরিয়া ইংরেজ সরকার ঠিক করল সারা দেশ জুড়ে মানে আমাদের এই ভারতবর্ষ জুড়ে নানান জায়গায় ছোট ছোট ভিক্টোরিয়া মেমোরিয়াল করা হবে। ভারতের জন্য ছোট মেমোরিয়াল তাও আবার রাজধানী কলকাতায় প্রশ্নই ওঠে না এমন জিনিস বানাতে হবে যাতে গোটা পৃথিবী তাক লেগে যাবে আর তাছাড়া তাজমহলের সঙ্গে কম্পিটিশন করতে হবে তো কিন্তু তাক লাগানোর টাকাটা আসবে থেকে। সরকার হাত পাতল ভারতীয়দেরই সামনে এবং ভারতীয়রা আর ভারতে থাকেন যে সমস্ত ইংরেজরা তারা উদার হস্তে দানও করলেন তো আমাদের গ্যাটের পয়সা দিয়েই না হয় মেমোরিয়াল তৈরি হবে বেশ কিন্তু তৈরি করবে কে ফাউন্ডেশন তৈরি করার দায়িত্ব পেল মার্টিন অ্যান্ড কোম্পানি এবং তাদের কাজে খুশি হয়ে শেষমেশ সরকার বাহাদুর গোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর দায়িত্বটা মার্টিন অ্যান্ড কোম্পানিকেই দেয় এবার সংস্থার নাম মার্টিন অ্যান্ড কোম্পানি কারণ একজন পার্টনারের নাম টমাস কুইনাস মার্টিন কিন্তু অন্য পার্টনার সম্পূর্ণভাবে বাঙালি আর আপনি তার নাম জানেন কারণ তার নামে কলকাতায় একটি রাস্তা এখনো আছে রাস্তার নাম আর এন মুখার্জি রোড আর ভদ্রলোকের নাম স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি বাইদে স্যার নাম কিন্তু কলকাতার আরও একটি ল্যান্ডমার্কের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু সেই গল্পটা কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্জি নাইনটি এইট পয়েন্ট আরো শুনতে এবং আরো জানতে লগ করুন আমাদের ওয়েবসাইটে রেডিও মির্চি কলকাতা অথবা আমার মানে দ্বীপের फेसबुक पेजे फेसबुक डॉट कॉम स्लैश मिर्ची दीप